মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون شبريا در شخص روتا أمرا আসালাদ তথা নামাজ প্রতিষ্ঠা করার বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম সালাত এটি মুসলমানদের জন্য ইমানদারদের জন্য একটি অবধারিত ইবাদত যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা ইমান আনে নাই যারা অমুসলিম সালাদ তাদের কাছে গুরুত্বহীন একটি বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষের জীবনের সবচাইতে বড় যে ক্ষতি সেটি হলো সালাদকে পরিত্যাগ করা রাসুল্লা সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লা সুবাহান ওয়াতা মানুষের যা কিছুর হিসাব গ্রহণ করবেন সর্বপ্রথম আল্লা সুবহান ওয়া তালা মানুষের হিসেবের শুরু করবেন তার সালাদ আদায় বিষয়টিকে নিয়ে তার সালাদ কি অবস্থা ছিল সে কি নামাজ যথাযথভাবে আদায় করেছে নামাজের ব্যাপারে কি সে দায়িত্বশীল ছিল সচেতন ছিল এই প্রশ্ন আল্লা সুবহান ওয়া তালা সর্বপ্রথম করবেন যারা অবিশ্বাসী যারা অমুসলিম তাদের প্রসঙ্গ ভিন্ন তারা ইমান আনেনি আল্লা সবাহান ওয়াতাল দরবারে তাদের হিসেব নিকেশের পর্বও সংক্ষিপ্ত কিন্তু যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে ইমান এনেছে অবশ্যই তাকে সালাতের ব্যাপারে যত্নশীল হতে হবে কেন আল্লাহ রাবুল আলমিন ইমানদার বিশ্বাসীর কাছে মুমিনের কাছে এটি তার পাওনা দাবি যে বান্দা দৈনিক পাঁচবার বিনয়ের সঙ্গে আল্লা সুবাহান ওয়া তালার সামনে সালাতির জন্য দণ্ডায়মান হবে এই গুরুত্বপূর্ণ ইবাদতের আমরা বিজ্ঞান ভিত্তিক যে আলোচনা উপস্থাপন করে চলছিলাম যে এর কল্যাণকর যে দিকগুলো আছে আমরা সেদিকে যদি লক্ষ্য করি যে আল্লা সুবাহান ওয়া তালার এই চমৎকার মানুষের জন্য কল্যাণকর মানুষের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সহায়ক এই চমৎকার ব্যবস্থাটি আজ বিশ্বব্যাপী অমুসলিম চিন্তাবিদদেরকেও অভিভূত করছে অমুসলিম ব্যক্তিদেরকেও এই সালাতের কার্যক্রমগুলো তাদেরকে অনুপ্রাণিত করছে যে এমন একটি ব্যবস্থা কোনো একজন শারীরিকভাবে অসুস্থ অথবা সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য চিকিৎসা ব্যবস্থাপনা হিসাবে দেওয়া হলে হয়তোবা সে শারীরিকভাবে অনেক বেশি সুস্থতা অনেক বেশি নিরাপদ অনেক বেশি আরাম অনুভব করবে তো সালাদ যে কত মূল্যবান রাতের অন্ধকার ভেদ করে পূর্ব গগনে যখন সূর্য উখি দেয় আধার বিদূরিত করে মানুষের জীবনে যখন কর্মচঞ্চল একটি দিবসের সূচনা হয় আর সেই সময়ে মোয়াজ্জিন যখন মিনারায় দাঁড়িয়ে ঘোষণা করে আসু খুম মিনান্না আস মিনান মিনান্নম হে মানব সম্প্রদায় জেনে রাখো বিশ্বাস করো এই আরামদায়ক নিদ্রার চেয়ে তোমার কাছে অনেক বেশি কল্যাণকর যে বিষয় উপস্থিত হয়েছে যে তোমাকে ডাকছে উঠো আসো হাইয়া আলাল ফলাহ কল্যাণের দিকে আসো হাইয়া আলহ সালাহ নামাজের দিকে আসো সালাদ মানুষের জন্য কত বিশাল কল্যাণকর এই আহ্বান থেকে স্পষ্ট আল্লাহ সুহান বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে মেয়ের রজনীতে তার উন্নতির জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া উপহার গিফট যা পাঠিয়েছিলেন তার নাম হল সালাদ দৈনিক আল্লাহ সুবাহ পাঁচটি সময়ে এই সালাদকে আদায় করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই সময়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমাদেরকে অভিভূত হয়ে যেতে হয় আল্লাহ সুবাহে আমাদের এই মস্তক আমাদের এই কপাল অবনত হয়ে আসে। যে কপালে তোমার কত বড় মেহেরবানি এবং তোমার কত বড় দয়া যে তুমি বান্দাকে এত ভালোবাসো তার জন্য তুমি এই চমৎকার ব্যবস্থা উপহার দিয়েছো পাঁচ ওয়াক্ত নামাজের আমরা যদি সময়গুলোকে বিশ্লেষণ করে তাহলে এখানেও দেখব আমাদের জন্য একটা সুশৃঙ্খল চমৎকার সময় ব্যবস্থাপনা আল্লা সুবাহানুআ তালা মানুষের জন্য দান করেছেন যেটি অত্যন্ত কল্যাণকর মানুষের জীবন কখনোই আল্লা সুবাহানুআ তালার দৃষ্টি তথা নজরদারির বাইরে যেতে পারে না ইচ্ছে করলেও সে যেতে পারে না আল্লাহ তালা তাকে সর্বক্ষণ সকল অবস্থায় প্রত্যক্ষ করছেন তার যাবতীয় কাজ কাজকর্ম রেকর্ড হচ্ছে একদিন কেমতের দিন তার এই যাবতীয় কাজকর্ম তার হাতে ধরিয়ে দেওয়া হবে একটি কিতাব আকারে একটি রেকর্ড বই তার হাতে যখন আল্লাহ সুবাহ পৌঁছিয়ে দিবেন এই কোরআন সাক্ষ্য দিচ্ছে সেদিন সে বলবে মা লিহাজ কিতাব এটা কেমন রেকর্ড বই যার ভিতরে একটা ছোট বিষয় একটা বড় বিষয় কোনো কিছুই বাদ পড়েনি আমি যা গোপনে করেছি আমি যা প্রকাশ্যে করেছি আমি যা অবহেলা করে করেছি আমি যা গাফেল অবস্থায় অসতর্কতা অবস্থায় করেছি সব কিছু এই কিতাবের ভিতরে রেকর্ড রয়ে গেছে মানুষ অবাক হয়ে যাবে আল্লা সবাহান হাত মানুষের এই অবস্থাকে মানুষের সঙ্গে আল্লা সুবাহানু হাত তালার এই নজরদারি তথা সম্পর্ককে আল্লাহ সুবাহানু হাত তালার নির্দেশ মোতাবেক পরিচালনার যে হুকুম দেওয়া হয়েছে তাকেই বলা হয়েছে ইবাদত আল্লাহর আনুগত্য দাসত্ব একজন মানুষের সবচেয়ে বড় গর্বের সবচেয়ে বড় অহংকারের সবচেয়ে বড় আত্মতৃপ্তিদায়ক যে অবস্থা যে মানসিকতা সেটি হচ্ছে আল্লাহর সামনে নিজেকে নত করার মধ্যে গৌরব নিজেকে আল্লাহর দাস হিসাবে পরিচয় দেওয়ার মধ্যে সবচেয়েতে বড় অহংকার আমি আল্লাহ দাস আল্লাহ সুবাহ তিনি আমার মনিব। তিনি আমার মালিক নাস। সেই আল্লাহর আল এর সামনে নত হওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম সর্বশ্রেষ্ঠ যে ইবাদত সেই ইবাদতের নাম হচ্ছে সালাদ যারা সালাদ আদায় করে তারা ভালো মানুষ এটা হলো আল্লাহর মূল্যায়ন সার্টিফিকেট যারা সালাদ আদায় করে না তারা কখনোই ভালো মানুষ হতে পারে না এটি আমাদের কথা নয় এটি কোরআনের কথা এটি আল্লাহ সব তাল আর বাণী সুতরাং নামাজকে পরিহার করে বহু সংখ্যক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষের ভিতরে এক ধরনের প্রবণতা আছে যে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে আমি ঘরে বসে বসে স্মরণ করব। সৃষ্টিকর্তাকে ডাকতে হবে আমি রাতের আধারে আমার ঘরের ভিতরে বসে বসে আমি চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করব। আবার এতবার অজু করা এতবার মসজিদে যাওয়া এতবার দৌড়াদৌড়ি করা এগুলো কেন আসলে তারা সালাতের যে অমূল্য মহামূল্যবান উপকারিতা এ সম্পর্কে তাদের ভিতরে কোনো ধারণা নেই তারা অজ্ঞ তাদের কাছে অস্পষ্ট হতে পারে তাদের অর্জিত জ্ঞান তাদের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছে আর এই পর্দার কারণে মহামর্যাদা এবং ফজিলতপূর্ণ এই সালাতের গুরুত্ব থেকে তারা নিজেদেরকে পর্দার আড়ালে অন্ধকারের ভিতরে ফেলে রেখেছে পরিপূর্ণ আনুগত্য প্রকাশিত হয় না বরং আনুগত্য প্রকাশিত হয় যেভাবে যেখানে যে সময়ে আল্লা সুবাহ তার বিধানকে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে যথাযথ ভাবে আল্লাহ দাসত্ব করার মধ্যেই বান্দার সবচাইতে বড় কৌরব যে আল্লাহ সুবাহ সালাদকে পাঁচটি সময়ে আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন এই যে পাঁচটি সময় এখানেও আমাদের জন্য রয়েছে এক অকল্পনীয় কল্যাণকর ব্যবস্থা একটু যদি আমরা গভীরভাবে চিন্তা করি বলুন তো মানুষের জীবনে সবচাইতে মূল্যবান কোনটি কোন সম্পত্তি অবশ্যই নির্দিদায় এখানে প্রশ্ন আসবে সময় এবং সময় এবং সময় কথায় বলে সময়ে এক ফোড় অসময়ে দশ ফোড় সময় যদি জীবন থেকে চলে যায় তখন এই জীবনও মূল্যহীন হয়ে পড়ে সময় এক মহা মহানিয়ামত আসে সু সময়কে সামনে নিয়ে মানবজাতিকে সচেতন করেছেন সময়ের কসম এই সময় মূল্যহীন নয় সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় একদিন দেখা যাবে আপনার শরীরের ভিতর থেকে দিন রাত্রির আবর্তনের চক্রে আপনার যৌবনকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে আপনি অসহায় হয়ে যাবেন পাঁচ ওয়াক্ত নামাজের যে সময় ব্যবস্থাপনা এই যে টাইম ম্যানেজমেন্ট মানুষের জীবনে এক চমৎকার এক শ্রেষ্ঠ সুশৃঙ্খল কল্যাণকর এবং সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সময়কে ব্যবহারের একটি চমৎকার সেটিং আমরা যাকে দেখি একটি মানুষের জীবনে সবচাইতে সুন্দর পরিচ্ছন্ন যেটাকে বলা যায় উজ্জ্বল নির্মল যে সময় সেটি হল সূর্য উদয়ের আগের সময় রসুল্লাহ আলহ্লাম তার কাছে যখন হজরত ইব্রাহিলাম ওয়াহি নিয়ে আসতেন সেই ওয়াহিকে একটি উপমা দিয়েছেন মেতলো ফালাকে ভোরের আভার মতো উজ্জ্বল হয়ে যেত এই যে ভোরের নির্মল আভা ভোরের স্নিগ্ধ সমীরণ। শরীর মন সতেজকারী এক সর্বশ্রেষ্ঠ আল্লাহ দেওয়া মেডিসিন এই আহ্বান শুনে যারা ছুটে আসেন তাদের সৌভাগ্য হয় ভোরের স্নিগ্ধ সুস্বাস্থ্যকর নির্মল পরিচ্ছন্ন বুক ভরে এই মুক্ত বাতাসকে টেনে নেওয়ার সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো আমাদের ছোট্ট একটি বিরতি নেয়ার আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা স্বল্প সময়ের ভিতরে ফিরে আসছি ইনশা আল্লাহ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 জানতে হবে জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेशस टी बांगल्ए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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন বাংলায় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল বিরতির পর আমরা আবার আলোচনায় ফিরে এসেছি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে সালাতের গুরুত্ব মানব জীবনে তার প্রভাব বিশেষ করে বিজ্ঞানের দৃষ্টিতে সালাতের যৌক্তিকতা সালাত আদায়ের প্রয়োজনীয়তা এটি আজকে কিন্তু আমাদের সামনে বিশেষ করে মুসলমানদের সামনে একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে অনেক যারা পাশ্চাত্য ধাঁচের চিন্তা চেতনার অধিকারী দার্শনিক অথবা শিক্ষাবিদ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 সেই ওয়াহিকে একটি উপমা দিয়েছেন আভার মতো উজ্জ্বল হয়ে যেত এই যে ভোরের নির্মল আভা ভোরের স্নিগ্ধ সমীরণ, শরীর মন সতেজকারী এক সর্বশ্রেষ্ঠ আল্লাহ সব তালার দেওয়া মেডিসিন এই নিয়ামত একমাত্র লাভ করতে পারে সূর্য উদয়ের আগে যারা ঘুম থেকে আজানের ধ্বনি শুনে হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ ফাল এই আহ্বান শুনে যারা ছুটে আসেন তাদের সৌভাগ্য হয় ভোরের স্নিগ্ধ সুস্বাস্থ্যকর নির্মল পরিচ্ছন্ন দূষণ মুক্ত আল্লা সুবাহান সর্বশ্রেষ্ঠ নিয়ামত বুক ভরে এই মুক্ত বাতাস নেওয়ার। বান্দাদের জন্য সালাতের যেমন করে ব্যবস্থা করেছেন নির্দেশ দিয়েছেন সালাত আদায়ের জন্য তাকে মসজিদে গমন করার জন্য জামাতে শরী খার জন্য তেমনি ভাবে অনুপ্রাণিত করা হয়েছে এই যে জামায়াত ঘর থেকে বের হয়ে হাঁটি হাঁটি পা পা করে একজন মানুষ যখন মসজিদে হেঁটে যায় আবার মসজিদ থেকে যখন হেঁটে হেঁটে বাড়িতে ফিরে আসে ঘর থেকে মসজিদের দূরত্ব যত বেশি হয় তার নেকির পরিমাণ অন্ধ একজন সাল্লা কাছে এসে আরোজ করেছিলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো অন্ধ মানুষ কেমন করে আমি মসজিজে আসব আমার তো আসতে কষ্ট হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার অন্ধত্বের এই অবস্থা দেখে এক সময় বলেছিলেন ঠিক আছে তুমি না হয় মসজিদে না আসো কিন্তু পরক্ষণে আল্লাহ রসুল তাকে এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আজান শুনতে পাও সে বলেছিলেন হ্যাঁ দূর দূরান্ত থেকে একজন বিশ্বাসী মানুষ ফজরের আজান শুনে যখন হেটে হেটে মসজিদে চলে আসে আর হেটে হেটে মসজিদ থেকে যখন সালাত আদায় করে আবার বাড়িতে ফিরে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে হেঁটে আসা এবং হেঁটে যাওয়া এই প্রত্যুষে নির্মল চমৎকার মৃদুমন্দ এই সুস্বাস্থ্যকর পরিবেশে একজন মানুষের জন্য এটি মানুষের জন্য কত বড় নিয়ামত আল্লা সুবাহনতালার কত বড় সেই দান এবং একজন মানুষের জন্য স্বাস্থ্য সুরক্ষায় কত বড় উপকারী ঔষধ আমার মনে হয় এই বিষয়ে আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না বিশ্বাসী নামাজি ব্যক্তির জীবনে নামাজের মাধ্যমে একটি চমৎকার শৃঙ্খলা এনে দেওয়া হয় তাকে ঘুম থেকে জাগতে হবে কখন সূর্য পৃথিবীতে তার আত্মপ্রকাশ করার পূর্বে একজন ইমানদার আদায়কারীকে ঘুম থেকে বিছানা সেরে উঠতে হবে কখন যখন পূর্ব গগনের কালিমা কালো রেখা বিদরিত হয়ে সেখানে সুফে সাদেকের উজ্জ্বল আভা বিকশিত হয় সুতরাং এখান থেকেই তার জীবনের তার দৈনন্দিন কর্মকাণ্ডের সূচনা শুরু হয়ে গেল আর ঘুমিয়ে থাকার সুযোগ নেই আর ঘুমিয়ে থেকে তাকে ওই যে সেই সকাল সকালবেলার মহামূল্যবান থেকে বঞ্চিত করার সুযোগ নেই এই ব্যক্তিটি যখন ঘুম থেকে উঠে যায় তার বাড়ি থেকে যদি মসজিদ মোটামুটি একটু দূরে অবস্থিত হয় তাহলে তাকে হেঁটে যেতে হয় সে আস্তে আস্তে হেঁটে হেঁটে যখন যায় তখন তার শরীরের সারা রাত্রির বিশ্রামের পরে এই দেহের ভিতরে রক্ত সঞ্চালন তার যে সেই সুগারের সঙ্গে যে যে ব্লাডের সুগার তার বেরিয়ে যায় এটা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এখানে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে ঠিক সময়ে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লি আসাল্লাম আধারের ভিতরে ফজরের সালাত আদায় করেছেন যেটি প্রমাণিত এই সময়ে যখন একটি মানুষ সালাত আদায় করে সালাত আদায় করার পরে বিশ্ব নবী মহাম্মের দুই চারটি হাদিস অধ্যয়ন করে ইসলামিক জ্ঞান বিষয়ে সে একটু চিন্তা ভাবনা করে অতএব সে অধ্যয়ন করার পর যখন তার ব্যক্তিগত কাজকর্মগুলো সেরে তার অফিসের জন্য বের হয়ে যায় সে যথা সময়ে ঠিক ঠিক টাইমে কি করতে তার অফিসে সে পৌঁছতে পারে আর অফিসে যে ব্যক্তি পারে তার দ্বারা সম্পাদিত আড্ডা দিয়ে বিভিন্ন রাত এগারোটা ১২টা পর্যন্ত যখন জেগে থাকে তারপর সে যখন বিছানায় যায় তারপর সে যখন ঘুমের ঘুরে আচ্ছন্ন হয়ে থাকে ঘুম থেকে জাগতে জাগতে হয়তো আটটা নয়টা তার কাছাকাছি বেজে যায় তখনই তার ভিতরে এক ধরনের অস্থিরতা এক ধরনের চাপ সৃষ্টি হয় এই চাপটি হচ্ছে মানুষের জন্য সবচাইতে ক্ষতিকর একটি বিষয় যে ব্যক্তি ফজরের সালাদ আদায় করে সে চাপ মুক্ত থাকে মানসিক চাপ মুক্ত থাকে তার উপরে এই যে যে অস্থিরতা কাজ করে না আর যে ব্যক্তি ফজরের আদায় করে না তার উপরে আমরা বাস্তবভাবে দেখছি যে সকাল বেলায় তার উপরে একটা মানসিক চাপ সৃষ্টি হয় তার প্রেসার বেড়ে যায় স্বল্প সময়ের ভিতরে তাকে দ্রুত প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতে হয় সে তার অফিসে গিয়েও হয়তো বিলম্বে পৌঁছে অর্থাৎ দিনের সূচনাটি যদি একটি মানসিক চাপ নিয়ে সৃষ্টি হয় তার সম্পূর্ণ দিনটি একটি অস্থিরতার ভিতর দিয়ে চলে সুপ্রিয় দর্শক শ্রোতা এভাবেই দিনে দিনে আমাদের দেহের ভিতরে সৃষ্টি হয় কতগুলো মানসিক চাপ আর মানসিক চাপের কারণে আমরা আস্তে আস্তে হয়ে যাই শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে অসুস্থ এক সময় আমাদের সেই অসুস্থতা আমাদেরকে জীবনের অমূল্য যে সম্পদ যে মহামূল্যবান জীবন এই জীবনটি একসময় হয়তোবা দেখা যায় অপ্রাপ্ত বয়সকে অথবা সেই পরিপূর্ণ জীবন উপভোগ করার আগেই কোনো একটি দুর্ঘটনায় আমাদেরকে বড় ধরনের খেসারত দিতে হয় আল্লাহ সুবাহান এই যে ফজরের সালাতের সময়কে আমাদের জন্য নির্ধারণ করেছেন এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আল্লাহ আল্লা সুবাহান ওয়াতা যে নামাজ যে সালাদ দিয়েছেন সেই সালাদ গুলোর ভিতরেও আমাদের জন্য একটা চমৎকার ডিসিপ্লিন আছে জোহরের সালাত কর্মক্লান্ত দুপুরের সময় মানুষ যখন কাজ করতে করতে একদিক থেকে সে নিজে ক্ষুধা অনুভব করে তাকে দুপুরের খাবার গ্রহণের প্রয়োজন হয় একটু সেখানে কাজের বিরতি দেওয়া প্রয়োজন হয় এই সময় আল্লাহ সুবাহ জোহরের সালাদকে বেঁধে দিয়েছেন আসরের সালাদ এটা অবশ্য একটা অত্যন্ত টার্নিং পয়েন্ট মানুষের এই সময়টা বিনা কারণে নষ্ট হয়ে যায় খেলাধুলা করে যুবকরা সময় নষ্ট করে ছেলেরা অথবা তরুণরা এই সময়টায় থেকে সময় করে নষ্ট করে বৈষয়িক ব্যক্তিরা বাজারে হাটে ঘাটে বসে বসে সময় নষ্ট করে আল্লা সুবাহ আল্লাহর সঙ্গে তাদেরকে সম্পর্কিত রাখার জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে আসরের সালাদকে বেঁধে দিয়েছেন সেজন্য তার সময় নষ্ট না করতে পারে সূর্য ডুবে যাচ্ছে আজান হচ্ছে আবার তাকে ডাকছে আসো দিকে এর চেয়ে বড় কল্যাণ আর কি হতে পারে যে সময়ে সময়ে স্রষ্টা রিনের সামনে নিয়ে আমাদেরকে হাজির করিয়ে দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাপাক মানুষের জন্য কোনো একটি ব্যবস্থা কোন একটি বিধান তার অকল্যাণে তার ক্ষতির জন্য তার কষ্টের জন্য দেন নাই বরং প্রত্যেকটি বিষয়ে আল্লা সুবাহ রেখেছেন এক মহা মূল্যবান কল্যাণ যদি সেগুলো মুত্তাকিদের মন নিয়ে মু যদি তা গ্রহণ করা যায় তখন সেগুলো হয়ে যায় মানুষের জন্য কল্যাণকর আল্লাহ সুবাহ আমাদেরকে এই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত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 सुनारदराम देखुलर पीला जक आरिक बार्ता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 Peace TV Bangla Manobota